সত্যনারায় সিন্নি পড় সিনে পড়ছিস বেড়া হ্যাঁ কি লরি লাগবে ছাতা লাগবে শোক ছাতা কি কমবে লাগবে জষ্ট মাসে বলে আরে দাদা ব্যাজ হবে ব্যাজ হবে ব্যাচ তাদের না. দশ হাজার লোকের মুদে আরে বাবা সারাদিন আরে সারাদিনে পাঞ্চায়েত প্রধান হয়ে তো কেষ্টনগরের সর্বাজা খাবে যা তোমার লাশ ভাই তুমি সামলা এত কমে হয় না আমরা চলি ভাই বলে আর ঠিক আছে হবে আর কি চাই বলো বলে এই তাহলে দুটো বোতল তো বাবলা বলে দুটো নয় তুমি তিনটে এনো এই সময় আর ছেলে ঢোকে সে এসে বলে যে আমার ভাই তোমার ভাই তুষ্টু হত্যার বদলা চাই বলে কি ব্যাপার রফি তো কালও তোমার দলে ছিল বাবলাটা বাবলা কাল সন্ধ্যাবেলা দল বদল করেছে বলে কার লোক কার সাথে হিসেবে হাতে হাতে ধ্বজে ধর বলে জুতো আমার জুতোটা কই রবি বলে কে কে জুতো মারবে কে বলছে ধরে বলে মারবো না ভাই তোমায় দেখাবো তোমায় খালি দেখাবো এই দেখো তাপি দেখো ভাই ভোটার সব ভেঙে যাবে তখন রবি বলে মার মার আমি টেকোদার সুইসাইড স্কুয়াড একটা মারবি দশটা মিছিল কই মার। সব নিজের গ্যাঁ ভরেছে বাড়ি গাড়ি কিনেছে আর আমার পাওনা তো কাটা সবই কাটা আমার মা মুরগির ডিমবেছে খায় কেন তো বলে এই বাবলাদার ইমেজ নষ্ট করবি না রবি বলে ইমেজ ও ইমেজ টাকা লাগবে। আমি এক্ষুনি দিচ্ছি বাবলা হঠাৎ চিৎকার করে না আমি ওই সব লোক নেবো না জার্চি বদল করা লোক পার্টি এসব চলবে না এইবার আমার একটু আশা হচ্ছে জিতে যাব। কি বলে তাহলে মাইক মালা লরি আরে একটা কি যেন বললে দূর ছাতা মনেও পড়ে না বলে ছাতা একটি হাজার টাকা কেমন এসে গেল বলো দাদা ওই ছেলেটা ওই ছেলেটা বই এক হাজার টাকা গ্রাম এসে গেল হ্যাঁ এক হাজার টাকা তো দিব্য রবিবার দশখানা দু বাবলাদা সত্যি বলছি ফুলোর মাথায় বেরিয়ে গেছে বাবলাদার জাগে বেরিয়ে যখন গেছে আমাকে একটা কিছু করতে হয় শোন এখন থেকে যা হবে তার ফিফটিন তোরা ধরা বাবলা দিকে সরে যায় পলাশ বলে হারামির গাছ মাইরি হ্যাঁ বাবলা ফিরে আসে আরে শোন তাতেও তোদের কিছু কমতি হবে না এই মরা এই তুষ্টু চামারের মরা অনেক অনেক ব্যবসা করবে মাগো ওই তান্ত্রিক চিৎকার করছে বাবলা বলে মা মাগো মাঝরাতে ঘুম ভাঙিয়ে যে মাল তুমি হাতে তুলে দিলে মা তাই নিয়ে যেন একটু ব্যবসা করতে পারি মা মাগো। এই সময় ছোট ভাইটা ফিরে আসে আর গায়ে যত ডিসপিউটেড মাল সব বাবলা চলে আসে আরে তোমার সাথে কথা হলো মিছিল হবে মাইক হবে প্যান্ডেল হবে তোমাকে ক্যাশ বলা হলো বাবলা বলে বাবলা মুখুঞ্জে যখন বলেছে করবে তখন করবে একটা ছেলে বলে বৌদির গরদের কাপড় আছে আছে আর একটা ছেলে বলে এটা কাঁচি জোগাড় করতে পারবে বলে পারবো বা কাল সকালে গরদের কাপড়টি পরে ওই কাঁচিটি হাতে নিয়ে তুমি ওই শোষিত নিপীড়িতের সর্বহারা চামারের ডলার দড়িটা কুচ করে কেটে দেবে আর সঙ্গে সঙ্গে আকাশ বাতাস ফাটিয়ে বেজে উঠবে এই সময় একটা মাইক্রোফোনে বেজে উঠে একটু একটা গান শুরুতে দেখা যায় একবারে গাছতলাটা অন্ধকার এবার গাছটাকে ভূতের মতন কিরকম লাগে গাছটা বিভিন্ন আলোতে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ধরা পড়ে গাছটা छतला जलुन टकूटा घूरिंग पीटिए शेष भगवान शंकुर मतन झूले गलम गो कुलबो कल सकाल पर्त ধ্বজা বাবুরা বাদ দি আমারে নামাবে আমার লাশ নিয়ে মিছিল করবে ওরা যদি আবার ধরায় আবার ওখানে আলোটা নেমে যায় আবার অন্ধকার অন্ধকারের মধ্যে আবার সে বিড়িটা ঘুরছে আবার ছকু ফিরে এসছে গাছটার দিকে তাকিয়ে বলে আমি বউরা খুন করেছে। তুমি দেখেছ দেখ তুমি জানো আমি একটা ঘেন্না ঢুকিয়ে দিয়ে গেলে তার মনটা দিয়ে গেলে যাতে সে আর কোনদিন কোনোভাবে আমার ধারে কাছে না ঘাসে এখন যে তারা আমি খবরটা নিয়ে যাব তোমার খবরটা সে তুমি বন্ধ করে দিয়ে গেলে। নিজে মরলে তুমি আমারও মেরে গেলো সাধু সাধু তো মরে গেল আমরা কাক কাক জাতের মধ্যে তুমি একটা ময়ূর এসে জুটলে কেন পাপ পালক পালকা ময়ূর বলে ছু ঝরঝর করে বসে কাঁপতে থাকে ওই লন্ঠন হাতে সে বড় ভাইটা আবার ওকে দেখতে পাইনি শুধু কান্নাটা শুনতে পাচ্ছি না এবারটা খাতা পত্র নিয়ে এলুম মালটা নামা চকু ঝোপের মধ্যে সরস্বর করে পালিয়ে যাচ্ছে কেন এই ঢেঙ্গা প্রাকৃতিক কার্য সমাধা করতে গলি নাকি সেই বিটে ঠেকাতে পারছিস মাঝখান থেকে তুই মরলি আর আমায় মাছ রাত্রে মন বাদার হচ্ছে ওরে ঢাঙ্গা তোর হলো কতক্ষণ লাগে এটা সামান্য কাজ সারতে আর এই হয়েছে আমাদের ঢেঙ্গা এক রাস কাছে এক রাস্তা চক্র ধর একা শেয়াল গুলো একটা লাঠি টুলতে গিয়ে দেখে ফ্ল্যাট ফাঁটা আচ্ছা ধজা ধজা পুঁজে গেছে ধজা ধর তাহলে মনিটারে নিয়ে মিটিং হবে ভোটের বাঞ্চেত দিলি আমি থামাই শেয়ালের ডাক গুলো বাড়ে মরেছে শেয়াল গুলো তো এদেরই আসে বাবা এই তো পালে পালে আসছে তোমায় ঘিরে ফেলেছে ভাগ ভাগ ঢেঙা ল চিৎকার করতে থাকে এই সময় ঢেঙ্গা আসল ও তো ঢ্যাঙ্গা কে দেখেনি তো ছুক দেখেছে ঢেঙ্গা আরে মাতাল রয়ে গান গাইতে গাইতে সে প্রচুর খেয়েছে চকদ বলে কি প্রাকৃতিক তোমার শ্বশুর তুষ্ট বলে সেই খেলা পেয়ে গেছে ক্লাস টু তে আমরা যা খেলতাম এই গাছ আমরা আমি কি তারা বলো বলো বলো কি তারা বলো আমি বলি নয়ন তারা চক্রধর ওরে সালা মনে ধরেছে সেই ডক্কা মেয়েটা আরামেটা নেবো ঢেঙ্গা বলে ক্রুষ্টুর ভিটে না হাড় গুঁড়ো করে তার হাড় আমি গুড়িয়ে ফেলবো আমি ধীত রাস্ত আমি চূর্ণ করে দেব হে চৌকিদার বলো চৌকিদার বলো এ দেখো আমার তকমা চলছে আবার তেমনি করে নেশার মানুষের দোষ ধরতে নেই বড় ধর না নেশা তোমার হয়নি তারি তোরা রোজ খাস তুই গালাগালি দেবার জন্যই আমায় গালাগালি দিচ্ছিস কিন্তু সেই নেশার লোক আর এত বিশাল চেহারা দুই হাত দিয়ে গলাটা জড়াতে হঠাৎ সেই দু হাতের বাঁধনে চক্রধারের নিঃশেষ আটকে যায় জিপ আসে নড়তে পারে না আরো শুধু বলছে মাফ করে দেন কয়েকটা নীরব মুহূর্ত একটা লোক প্রায় গলা টিপে প্রায় মারা যায় আর কি চক্রধর কোন রকমের চক্রধর ঢেঙ্গাকে সরে ঠেলে ফেলে দেয় ঢেঙা উড়ি পেয়ে পড়ে অচেতন হয়ে যায় চক্রধরের ঘাটটা বেঁকে গেছে সেই বাঁকা ঘাড় নিয়ে করে দেখে দেখে আর বলে এবারে কি সত্যি সত্যি আমায় গলা টিপে মারছিল হ্যাঁ নাকি এর নেশা হ্যাঁ কার মনে কি আছে আমি তো বুঝতে পারি না সত্যি আমায় মেরে ফেলছিল ঝুলছে ওই দেখুর পা ঐতো তুষ্ট হাত ওই তো তুষ্টুর বুড়ো আঙুল মাতর ক হাতের ব্যবধান ব্যবধানে একটা ভিটে উচ্ছেদ হয়ে যায় লোক প্রায় চক্রধরকে টেনে নিয়ে বেরিয়ে যায় আমাদের উঠে কাছে উঠতে যখন যায় তখন ঝোপের মধ্যে থেকে শেয়াল দুটো লাফিয়ে একটা শেয়াল লাফিয়ে উঠে নিয়ে গেল নিয়ে গেল ঝাঁকড়া মাথা একটা নোংরা তান্ত্রিক সে ছুটে আসে ছুটে এসে গদাধরকে গাছের মাঝখান থেকে টেনে আসে গদাধর বলে কে কে কে কে রে তান্ত্রিক তান্ত্রিক বলে তান্ত্রিক বলে কত কাল ডাকিলাম মা না দিল সারা এতদিনে বলিয়াছে তারা বিনা সব সাধনা সিদ্ধিম মিলিবে না মিলিবে না তাই তাই ফিরে এই গাছে সব দেহ উর্থ বাহন বাসনা মা বলে ও গাছে উঠতে যায় তান্ত্রিক যখন গাছে উঠতে যায় গদা বলে এর কি অন্য জায়গায় দেখাবি তান্ত্রিক ঘুরে বলে জাগাবো কি কুলোকুন্ডলিনী ছুটে আসবে কত ডাকিনি যোগিনি ছুটে আসে যদি তোকে মরা চুরি করতে দেখব ঠ্যাং ভেঙে গা থেকে বার করে দেব তান্ত্রিক বলে মায়েরি এটা গণতান্ত্রিক রাষ্ট্র ওই গণ এই তান্ত্রিক তোকে ধরিতে না তোর ওই ব্যাগে পুরিতে বলি এবার তোর কারবার শয়তান গরিব দুঃখী চাপাইয়া টেরেনে পাচার নে। িক আজে বাজে পাঞ্জাব থেকে ত্রিপুরা ওল্ড দিল্লি থেকে রাজনীশুরম সর্ব ধর্মস্থানে পড়িছে আঘাত বাদ যায়নি আমার গদা তোর আমি কি করলাম তান্ত্রিক কি করিলি আমার তান্ত্রিক তোর মরা গদা ইয়াস আমার গাছে ঝুলছে তান্ত্রিক বলে মানিতেছি গাছ তোর আইনের বলে অধিকার আছে তোর ফুলে এবং ফলে তা বলে মরা মরা কি কারো গাছে ফলে মায়ের বুগে হঠাৎ গদাধর আর কোন কথা না বলে ঘুরে তান্ত্রিককে জাপে ধরে এবং দুজনেই বেশ মল্ল দুজনেই জড়া জড়ি করতে করতে করতে করতে মঞ্চের থেকে বাইরে চলে যায় কিন্তু খুব বেশি দূরে যায় না কারণ ওদের গাঁক গাঁক আওয়াজ গুলো শোনা যায় এই ওকে ঠেলছে এই যখন শোনা যাচ্ছে এই সময় ওই ছেলে দুটোকে নিয়ে বাবলা মুখুজ্জে টুকু নিত্য পলাশকে নিয়ে বাবলা মুখুজ্জে টুকু বাবলা একটা ছেলেকে বলে কি বলেছিল মা টোকটা ঝুলিয়ে রাখ চারে মাছ লাগবে একটি না এক জোড়া লেগেছে ছুটি আসে গাছতলা বাবলা মুখুজিদের সামনে পড়ে বাবলা ওর চোখের দিকে চোখ রেখে বলে সব চাই সব চাই উঠি আছে রব বিনাশ হবে মিলে ধর্ম অর্থ কাম মোক্ষ মানুষের টোল ট্যাক্স দিতে হবে বাবলা মুখার্জ গর কয়েকটা টাকা বাবলার পকেটে ডাকে বলে কত দিলে যা দিলো পরে বাবলা নাকি বাবলা হঠাৎ করে এত রাত্রি বাগারে তোমার আমাশা সারেনি হান খুনি খাচ্ছ চক তুমি বুঝি ওদের টাকা খাচ্ছ বাবলা ওর টাকা খাচ্ছ বাবলা হ্যাঁ তোমার সাথে আমার কন্ট্রাক্ট রয়েছে না চামার পাড়াটা তুমি উচ্ছেদ করে দেবা হ্যাঁ এই যে তোমরা দাঁড়াও কি ছিল না কন্ট্রাক্ট চামার পাড়া তোমরা আমার হয়ে উচ্ছেদ করে দেবা বাবলা দিচ্ছি তো আরে বাবলা থাকলে ৪০ ঘর চামার এসে দখল আর অসুীকরণেও চক্রদর ঘুরে মেজু ভাইয়ের দিকে লন্ডনটা তুলে বলে বংশের কুলাঙ্গার কঙ্কালের কারবার ধরেছ গদাধর একদিন তোমার কঙ্কালও আমি চালান করে দেবো চক্রধর বলে দে আমার কমকাল গড়িয়ে ফুলকি তে লাগানো হবে ফুলকপি ফুটবে ফুটবে সেই পাওয়ার সেই কালিবার আছে আমার এই কঙ্কালের বুঝেছি নেবা আরে সমসামা করছো বসো দেখেন দুজনকে বসো বসো বসো পাচার করে দেবে ঝগড়া ঝাড় কি আছে তাহলে আমি ভাগ করে দিচ্ছি তখন এরা বলে যে একটা লাশ তুমি দুজনকে কি করে ভাগ করে দেখাবি করে দিচ্ছি ভাগ করে দেখো বড় ভাই প্রথমে আমার মিছিল বলে আরে তো মিছিলের নাম করে কত টাকা ঝাড়লে তুমি বাবলা করো না তো রয়েছে লাশ গত দল রয়েছে মানে এখানে তো চলে যাবে লাশ মালগাড়ির সময় হয়ে গেছে আমার কাছে খবর আছে এই লাশ তুমি এক ফাঁকে টেকো ব্রহ্মর কাছে গিয়ে বেঁচে এসেছো গজধর কুমিরের ছানার না? এক লাশ তুমি কে বিক্রি করেছো ভাই বলে আমি করেছি কয়েক জায়গায় করেছি বলে থাকি তুই না হ্যাঁ লাশ পাবে বড় ভাই বড় ভাই টিপচাপ নিয়ে ছেড়ে দেবে ছোট ভাই ছোট ভাই সারাদিন ধরে মিছিল লড়াবে মিছিল শেষ করে ছেড়ে দেবে মেজ ভাইকে ভাই বস্তায় করে চালান করে দেবে কোন ক্লাস নেই তোমরা চক্র তোমাদের বাবা নারায়ণ কুণ্ডু। মা তোমাদের আলাদা আলাদা কিন্তু বাপ তো একজন স্বর্গত নারাযন কুন্ডু তোমরা একই নারাযনের হাতের তোমরা একটা পারমাণবিক এই সময় বাবলা বেরুতে যাবে হঠাৎ তান্ত্রিকটা ঢেকে বাবলাদা পুত্র বর বাবলা সোজা বাংলায় বলো ব্ল্যাঙ্ক আমার ভালো লাগে না তান্ত্রিক এক ভাগ চাই আমি ভাই আমি কি কষাই বলে দেবো তোদের সালা গিদ নির দেবো চক্রধর এই ঢেঙ্গা দেখবি তুই ঢেঙ্গা বলে কি করবি ধান দেওয়া রুটি দেওয়া বন্ধ করবি ক খাবো না তোর রুটি দিস তোমা ছড়িয়ে ফেলে দেবা এই যখন ভাগাতে থাকে পেছন দিক দিয়ে মেঝো ভাইটাকে মেঝো ভাইটাকে জাপটে ধরে ধরে দুই চারটে কিল ঘুষি মারে এসে ছকু ফিরে আসে দেখছে এত বড় বল মানুষটারে মারলো কিছু করতে পারলাম না এই দেহটার জন্য সব পাগল হয়ে গেছে চলো চলো আমরা পাড়ায় গিয়ে খবর দিই চলো লোক ডেকে আনি ঠেঙ্গা না আমি এখানে ছেড়ে যাব না ছকু বলে তুমি এখানে থাকি কি করবে একা থাকলে তুমি ওদের হাতে মরবে না আমার ছেলে রেখে আমি না শিয়াল দুটো বোলো শিয়ালটা বলে আবার চকুও নেবে কত দাবি দা ও না তো সময় বাচ্চার শিয়ালটা যখন দাঁড়ায় তখন পুরো শিয়ালটা আসে কি রে কি বলরে রে হুক্কা হুক্কা কতক্ষণ কোথায় ছিলি আমি কি একা সব সামলাতে পারি আমিও কি বসে আছি নাকি আমি তো একটা রাউন্ড দিয়ে এলো ছেলেটাও বেঁচে গেল আমি যত দূর অমূল্য ডাক্তারকে জানি বিনি পয়সায় ও রোগী ছবে না আরে অমূল্য খেই রোগী খেই তো আমরা বেঁচে আছি বলে তারপরে বুড়োটা বলে হ্যাঁ পলিটিশিয়াল এসে গেছে বাবা বলে পলিটিশিয়াল কিরে বলে আমরা শিয়াল আর এই ধরা হলো পলিটিশিয়াল এই পলিটিশিয়ানো আট বর্ষ কত দেখলুম খরা বন্যে দলীয় বলে দলীয় সংঘর্ষ সেটা কি বলে সে তো আর এক মহোৎসব রে চাঁদু খরা বন্যেতে আমরা লাশ পাই গোটা গোটা আর দলীয় কাটা । পথের ধারে যাকে বলে কচু কাটা একটু বিচার হয়ে যাচ্ছে এখন কি করে খাওয়া যায় বল বলে বলার কি আছে আমরাই তো খাবো তুষ্টু আমাদের লোক আমরা হ্যাঁ? সভ্য আর আমরা চুরি করে ধরা পড়ে ল্যাস তুলে পালাই তুষ্টু ল্যাস নেই তাই গলায় জড়ি তুলে পালায় হুক্কা বলে বাবা কত জানিস ও এত সব ছোট মোটো পন্ডিতি কি শিখলি একটু হেসে বলে তোর জন্মের আগে এক বাক্যের মুন্ডুখানা আমি তার হাত পোড়া মুন্ডু আমি চিবিয়ে খেয়েছিলাম কি হা করলেই আমার হর করে সব বেরিয়ে পড়ে ধর তুষ্টু আমার ভাই আমার মায়ের পেটের ভাই এরকম অনেক কথা তাহলে আমরা খাবো না খাবো না তুই তো বললি আমাদের অত আস্থা আমার নেই নোলা তোর পাগল করে দেবে ছোড়াটা আমার পাগল করে দেবে গলা টিপে ধরে তোর এত নলা তখন বুড়ো শেয়ালটা বলে ওরে আমরা হলুম শ্যাল আমাদের কাজ হচ্ছে আবর্জনা বলে বৃষ্টি পড়ছে মেঘ আকাশে এক ফটা পড়ল তারা জ্বলছে বৃষ্টি পড়ছে পাগল করে দেবে আমায় উক্কা আগে বা এখন ডান পাটা দুলছে বলে আর বাঁ পাটা কি করছে হুক্কা বলে ডাল ধরে আটকে রয়েছে ডাল ধরে আটকে আছে বাবা বলে তাই ঠিক মতো আমি দেখিনি হনুমানের মৃত্যু আমি কোনোদিনই দেখিনি হুক্কা বলে হুয়া বাপাটা খুলে গেছে কিন্তু ডাল পাটা ডাল ধরে আটকে আছে হুয়া এবার দুটো পায়ে খুলে গেছে আর হুক্কার শুধু বলে রক্ত রক্ত রক্ত দুটো পায়ে খুলে গেছে কিন্তু ডানার দিয়ে ডালটা ধরে আছে কিন্তু কাঁদতে কাঁদতে গান গাই ওরে বিধি এই যদি ছিল তোর মনে আকালে মারিলি কেন তুষ্টু বা কফে ভরা পঞ্চভূতের দেহ পঞ্চভূতে খাবে তাহা চোর দে দে ছেড়ে দেয়াল দুজন চলে যায় শেয়ালরা চলে গেলে কাঁঠাল গাছ ঘিরে এক ভৌতিক স্তব্ধতা থমথম করে শেয়াল কুকুরও গুঁজি এখন ডাকতে ভুলে গেছে হঠাৎ সেই নির নয় তারা আত্মনাদ ছুটে আসে নয় ছুটে এসে দাঁড়ায় গাছতলায় তারপরে কাটা গাছের মতন আসলে পরে গাছতলায় নয়নতারা মানে ওর মেয়েটা কাঁদে কাঁদে বলে কোথায় গেলেন ও বাপ তুমি কোথায় গেলে বাপ গো তুমি ফিরে এসে গেলো আমার বাবারে লণ্টন হাতে পিছনে পেছনে এসেছে ছকু নয়নতারা বলে কত দুঃখ কত ঘেরণা নিয়ে তুমি চলে গেলে ও বাবা আমি তোমারে মারলাম ও বাবা রে মা রে আমি সাধু হতে করলাম রে চকু বলে আমার কেন মনে হয় মরণ হয় না ও ভগবান আমি যে সব খেয়ে ফেললাম রে নয়ন তারা শেকড়ের উপরে মাথা আসলায় চকু বলে নয়ন সোন নয়ন নয়নতালা এই সময় তুমুল নয়ন তারা কাঁদছে আর রাতের মালগাড়িটা প্রচন্ড শব্দ তুলে ঢিকিয়ে ঢিকিয়ে চলে যাচ্ছে আমি করিস নেই নয় বলে যাও সরে যাও সরে যাও আমি মরবো চোখে বলে বস বস বস এখানে নয়ন আমার জীবনের একটা লোক রেলে গেছে আর একটা লোকেরও আমি দেখে দেবো না একটা বউ মেরে তোর আস মেটেনি চকু বলে তোর পা দুটো ধরে বলছি মিথ্যে মিথ্যে তোর বাপ যা বলে গেছে সব মিথ্যে নয়ন বলে এই আমার মরা বাবারে যে মিথ্যে বলবে চকু বলে তোর বাপের কেউ কোনোদিন মিথ্যে কথা বলতে শোনেনি শুধু এই কথাটা ছাড়া নয়ন বলে ছাড় আমার ঝুঁস নেই চকু বলে কি করে বোঝাই তো না তুই শুধু বল তুই ঝকঝক করতে করতে চলে যায় এই সময় তিন ভাই এসে দাঁড়িয়েছে ওদের ঘিরে মেজ ভাইটা বলে বাগানটাকে তো করে তুলেছে কুঞ্জবন দেখি চক্রধর বলে এই গাছে মেয়েটাকে প্রমাণ লাশ আমরা ছাড়বো না চক্রধর বলে লাশ আমরা নেবো আমরা কিনেছি বাবলা মুখুজ্জের কাছ থেকে নগদে লাশ কিনেছি আমরা চকু বলে কেডা বাবলা মুখুজ্জের দালালের বাচ্চা লাশ বেচা সে ধজা বলে ছোট ভাইটা বলে কেউ জানে না তবে বাবু চক্রধর কুন্ডু এবং তার ভ্রাতা যুগের হস্তে স্বেচ্ছায় সমর্থন করিলাম পাকা কাজ এখানটা একটা টিপছাপ নেই বলে না নয়ন কোন ছাপ দিবি নেই কেটে দশ সালে তুই কেটে ওর বাবা তুই কেটে বলে ওকে তাড়া ছেড়ে দাও আমার ও বাপ আমার সব নিয়ে গেল তুষ্টু চামার লাভ দিয়ে পড়ে তিন ভাই প্রথমে হাতকে সরে যায় তারপর তিন ভাই মরেনি বেটা সারা তুই মরিসনি বলে তুষ্টুকে যখন ধরতে যায় তুষ্টু সারা গা রক্ত চুপছে যখন ধরতে যায় তখন গাঁয়ের লোকজন গুলো আসে তারা তিন ভাইকে তাড়িয়ে দিয়ে চলে যায় তখন নয়নতারা তারা বলে বা তুমি তুষ্টু বলে আমি নয়ন বলে তুমি বেঁচে আছো তুষ্টু বলে আছি তোদের ছেড়ে আমি কেন মোর বল তোর ভাই নয়ন রে একটা কথা বলতে আমি বেঁচে আছি চকু তার বউটারে মারেনি মারেনি নয়ন আমি তোর মিথ্যে কথা খুঁজেছিলাম ছিড়ে খুবলে নিয়েছে আমার ভারটা কমিয়ে দিয়েছে নয়নতরা বলে বাপ তুষ্টু বলে সেই কখন ওইভাবে ঝুলে আর দেখছি আমি দুনিয়ার খেলা সংসারের খেলা একবার উঠি একবার বসি উপরে তাকায় দেখি লক্ষ্য তারা আর নিচে চায় দেখি লক্ষ্যের নাচা নাচি বলে বাপ তোমার ভগবান আমার ভগবান ও তাই রে বললে তুষ্টু যে সাধুরে তার সাধুগিরি রক্ষে করতে মর্তি হয় শেষালা সাধু না পোকা মুখের পাটা নয়ন বুকের পাটা না থাকলে তোর মধ্যে সাধু থাকলো লাঠিটা আমি বলছি আমরা চোর না আমরা আমরা সাধু আমরা সাধু চিৎকার করতে আমরা সাধু শুনে যা আমরা সাধু লোকজন ওকে নিয়ে যায় তুষ্টুকে নিয়ে সকলে যখন বেরিয়ে যায় তখন সেই অন্ধকারে মধ্যরাত্রে বিপর্যস্ত তিন ভাই তিন দিকের ঝোপ ঝাড়ের মধ্যে থেকে কাতরাতে কাতরাতে বেরিয়ে আসে তিন ভাই আহত তিন ভাই বিপর্যস্ত জামা কাপড় ছিড়ে গেছে কারো পা কারো হাত কারো ঘাড় ভেঙেছে তিনজনই গাছতলায় এসে ছটফট করে ব্যথায় হতাশায় ওইদিকে তাকায় এবং ছটফট করতে থাকে একটু পরে ওদের খেয়াল হয় জঙ্গলে চারদিকে চোখ জল জল করছে দেখা যায় ক্ষুধার্ত শেয়াল ভাইদের ঘিরে ধরেছে অনেক অনেক শেয়ালের মধ্যে সব শেয়াল এগিয়ে আসছে ক্রমশ সব অসংখ্য চতুষ্প তিন ভাই পালাবার চেষ্টা করছে পারছে না শেয়ালার শেয়ালেরা ক্রমশ ওদের ঘিরে ধরে ঘিরে ধরেছে আর তিন ভাই চাচাতে থাকে মানে কিছু বলতেও পারছে না বেরোতেও পারছে না চারদিক দিয়ে শেয়াল ঘিরে ধরেছে ঘিরে ধরে শেয়াল গুলো গান আরম্ভ করেছে তাই রেনারে তাই রে তাই রে না একটু সাওয়ার একটু বিটার হতে পারে জোরে সারপ্রাইজটা অনেক বেশি হওয়ার ছিল বা এখানে ভয়ের ব্যাপার থাকে ভয় আছে আর ওই রক্ত মাখার লোকটা আসছে চারপাশে শকুনে ছিঁড়েছে পড়ছে তারা তারা থেকে আস্তে আস্তে ধরছে কতগুলো জায়গা আছে তবে আপনি যেটা বললেন হ্যাঁ সেটা খানিকটা সেই সময় তখন সেই লাঠি ঘোড়ানোটা তার কাছে এই একটা জায়গায় তবে একটা কথা শক্তি যে মানে মরা নিয়ে তো পুরো খেলাটা হবে না তবে কথাটা সারা ওই মরা নিয়েই আছে পুরো নাটকটা মড়া নিয়ে আছে থাকে না যে ছিল পরবর্তীকালে সে তার সে মানে বদল হয়ে যায় বদলটা